এই আলোচনায় আজকের পর্বে আমরা যে সুরাটি নিয়ে কথা বলবো সেই সুরাটির নাম সুরাতফ নাজিল বা অবতরণের ক্রম অনুসারে এটি চৌত্রিশতম সুরা পঁয়তাল্লিশটি আয়াত এবং তিন রুকু বিশিষ্ট সুরাটি মক্কায় অবতীর্ণ নিয়মিত স্মরণিকা হিসেবে রসুল্লাহ সাল্লাই বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে এই সুরাটি তিলাওয়া করতেন পাঠ করতেন। যেমন জুমুয়ার দিনে রসুলাম যখন খুদবা দেওয়ার জন্য মেম্বরে দাঁড়াতেন তিনি শুরুতেই এই সুরাটি মহিলা সাহাবিদের মধ্যে একজন উম্মে হিসাম রাজিউল্লুত আল্লাহ আনহা তিনি শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তিল শুনে শুনেই এই সুরাটিকে মুখস্থ করে ফেলেছিলেন এবং শুধুমাত্র জুমার দিনে নয় রসুল্লাহ সাল্লাহ ঈদের দিনেও এই সুরাটি পাঠ করতেন বলে একটি বর্ণনা এসেছে সুরাতফ এবং সুরাতামার এই দুইটি সুরা রসুল পাঠ করতেন নিয়মিত স্মরণিকা হিসেবে আমাদের জন্য যে বিষয়গুলো সব সবসময় মনে করিয়ে দেওয়া প্রয়োজন সেই আখিরাতের বিষয়গুলো বিভিন্ন প্রসঙ্গ এই সুরাতে স বিস্তারে উপস্থাপিত হয়েছে এই সুরাতে বিভিন্ন দৃশ্য উপস্থাপন করা হয়েছে সুরাটির সূচনা হয়েছে দুনিয়ার কিছু বিষয়কে উপস্থাপনের মাধ্যমে এবং শেষ হয়েছে আখিরাতের বিভিন্ন বিষয়কে মাধ্যমে। শুরুতে এই মুশরিকদের বিভিন্ন সন্দেহ এবং অবিশ্বাসের জবাব প্রদান করেছেন এরপর আমরা দেখতে পাই এই সুরাতে আলসো মহাতালা মানুষের মৃত্যুকালীন অবস্থা যখন মৃত্যু যন্ত্রণায় এসে উপস্থিত হয় সিংগায় ফুটকারের আলোচনা করেছেন বিচারের ময়দানের দৃশ্য যখন আমল নাম উপস্থাপন করা হবে এবং বিচারের ময়দানে যখন শয়তান নিজেকে রক্ষা করার জন্য যুক্তি পেশ করতে শুরু করবে আত্মপক্ষ সমর্থন করবে এভাবে যখন কিনা না জাহান্নামকে পরিপূর্ণ করে দেওয়া হবে জান্নাতকে নিকটবর্তী করা হবে এবং শেষের দিকে আলসভা তারা উল্লেখ করেছেন কিয়ামতের সেই ভয়ঙ্কর শব্দ মহাধ্বনি মহানাদ সেই বিষয়গুলো এবং হাসরের ময়দানে যখন আতঙ্কিত অবস্থায় মানুষ ছুটোছুটি করতে থাকবে विषयग्लो केल सुलातीत ध्वसप्राप्त जति सत्य के प्रत्याख्य कर फले तर आलहसुमा ताल श्री वादा वास्तव ध्वसप्राप्त जो परिणति स्मरण कर सवधान कर जिनेूरा आलहसुखला शुरूते ही सूरार तिलवत और अर्थे जा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 فَطَالَكَثِرونَ هذا شَيءٌ عَجبَ أَإذاَا متْنَاوَكُن ن تُرَبَ ذَلِكَ رَجَعُ بَعيدَ قَدَ عَلمن مَا تَأ قُصُُ الْأَربُّ مِنْهُمْ وَعِل دَناَا كِتابَابٌ আল্লাহান তিনি বলেছেন কফ শপথ সম্মানিত কুরআনের এই লোকেরা তারা বিস্ময় বোধ করছে যে তাদের মধ্য থেকেই একজন ব্যক্তি তাদের কাছে আসল সতর্ককারী হিসেবে সাবধানকারী হিসেবে আর কাফেররা বলতে শুরু করল এটা তো এক আশ্চর্য ব্যাপার আমাদের মৃত্যু হয়ে গেলে এবং আমরা যখন কি না মাটিতে পরিণত হয়ে যাব সেই অবস্থাতেও কি আমাদেরকে পুনরায় ওঠানো হবে এই পুনরুত্থান এই প্রত্যাবর্তন এটা তো অনেক দূরের বিষয় সুদূর পরা হতো সেই প্রত্যাবর্তন আল্লাহ সুমতালা বলছেন আমি খুব ভালোভাবে জানি মাটি তাদেরকে কতটুকু ক্ষয় করবে এবং আমার নিকট রয়েছে সংরক্ষিত কিতাব বস্তুত এই লোকেরা তাদের কাছে সত্য আসার পর তারা সেটাকে প্রত্যাখ্যান করেছে ফলে তারা সংশয়ে দদুল্যমান এরপর আল্লা সুহামাতা তাদের সেই সংশয়কে খণ্ডন করে দৃষ্টান্ত উপমা উদাহরণ পেশ করে বলছেন এই লোকেরা তারা কি তাদের উপরে অবস্থিত আসমানের দিকে তাকিয়ে দেখে না আমি কিভাবে এই আসমানকে নির্মাণ করেছি এবং কিভাবে তাকে সুশোভিত করেছি সজ্জিত করেছি এবং তাতে কোন ধরনের কোন ফাটল দেখা যায় না আমি বিস্তৃত করেছি এই জমিনকে এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং তাতে উদ্গত করেছি নয়ন উদ্ভিদ এবং এগুলো হচ্ছে আল্লাহ অভিমুখী আল্লাহ অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান এবং উপদেশ স্বরূপ প্রত্যেক ব্যক্তির জন্য অন্তর্দৃষ্টি এবং স্মরণিকা স্বরূপ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 আরও বলছেন আসমান থেকে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তার মাধ্যমে আমি সৃষ্টি করি উদ্যান এবং পরিপক্ক শস্য এবং সমুন্নত খেজুর বৃক্ষ যাতে রয়েছে গুচ্ছ গুচ্ছ খেজুর আমার বান্দাদের জন্য এগুলো হচ্ছে রিজিক বা জীবিকা স্বরূপ বৃষ্টির মাধ্যমে যেভাবে আমি সঞ্জীবিত করি মৃত জমিনকে ঠিক এভাবেই ঘটবে পুনরুত্থান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 এরপর আলস তিনি বলছেন এই লোকেদের পূর্বেও তো সত্য প্রত্যাখ্যান করেছিল নুহের সম্প্রদায় এবং সম্প্রদায়। আদ ফিরাউন এবং লুতের সম্প্রদায় এবং আইকার অধিবাসী আসহাবুল আইকা এবং কৌম তুব্বা বা তুব্বা সম্প্রদায় তারা সকলেই রাসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ফলে তাদের উপর আমার শাস্তি আপত্তিত হয়েছে শাস্তির ওয়াদাই বাস্তবায়িত হয়েছে আল্লাহ সেই মুশ্রিকদের সন্দেহের বিপরীতে প্রশ্ন উপস্থাপন করছেন তিনি বলছেন তবে কি আমি প্রথমবার সৃষ্টি ক্লান্ত হয়ে পড়েছি কখনোই নয় বরং সেই লোকেরাই পুনরায় সৃষ্টির ব্যাপারে সন্দেহগ্রস্ত হয়েছে এই সুরার প্রথম অংশে প্রথম রকুতে আল্লাহ মুশ্রিকদের সন্দেহের জবাবে মুসরিকদের ভ্রান্ত সন্দেহ এবং সংশয়ের জবাব উপস্থাপন করেছেন তারা আশ্চর্য হয়ে ভাবত যে আমাদের মৃত্যু হয়ে গেলে যখন কিনা আমরা মাটিতে মিশে যাব ধুলোয় পরিণত হয়ে যাব মাটি যখন আমাদেরকে গ্রাস করে নেবে সেই অবস্থায় কিভাবে আবারও আমাদেরকে পুনরায় উত্থান ঘটানো হতে পারে কিভাবে আবারও আমাদেরকে জীবন প্রদান করা হতে পারে নিশ্চয়ই এই বিষয়গুলো অনেক দূরের এক বিষয় এভাবে তারা এই বিষয়গুলোকে অস্বীকার করত। আল্লাহ উপযুক্ত জবাব দিয়ে বলেছেন মাটি তাদের কতটুকু গ্রাস করবে সে বিষয়গুলো আমার নিকট কিতাবে সংরক্ষিত রয়েছে কাজেই আল্লাহ তিনি কোনো বিষয়ের অক্ষম নন তিনি সর্বশক্তিমান তিনি সবকিছুর ক্ষমতা রাখেন আল্লাহর জন্য এই বিষয়গুলো খুবই সহজ আল্লাহ সুবাহতাল্লাহ তাদের সন্দেহ এবং সংশয়কে দূর করার জন্য তার শক্তির কিছু স্বাক্ষর যা কিনা আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমাদের সামনে দেখে থাকি তার কিছু দৃষ্টান্ত পেশ করেছেন এই আসমান এবং জমিনের দৃষ্টান্ত আল্লাহামতালা পেশ করে বলেছেন এগুলো হচ্ছে আল্লাহ অভিমুখী প্রত্যেক ব্যক্তির জন্য অন্তর্দৃষ্টি জ্ঞান উপদেশ এবং স্মরণিকা স্বরূপ বৃষ্টির উপমা পেশ করে আল্লাহ সুভাহতালা বলেছেন যেভাবে মৃত জমিনকে আল্লাহ সুভাতাল বৃষ্টির মাধ্যমে পুনরায় সঞ্জীবিত করে থাকেন ঠিক একইভাবেই আল্লাহ সুভাতালা মানুষকে উত্থান ঘটাবেন আল্লাহ সুবাহতাল্লা প্রশ্ন রেখে প্রথম রুকু সমাপ্ত করেছেন আল্লাহ বলেছেন যে সেই লোকেরা তারা কি ধরে নিয়েছে যে তিনি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে গিয়েছেন কখনোই নয় বরং ওই লোকেরাই পুনরায় সৃষ্টির ব্যাপারে সন্দেহ সন্দেহগ্রস্ত হয়েছে এবং তাদের এই সন্দেহের যে কারণ সেটা আল্লাহ সুবাহ সুরাতে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহ বলেছেন বরং সেই লোকেরা সত্যকে দেখার পর তাদের কাছে সত্য আসার পর সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে ফলে ফলাফল হিসেবে তারা নিজেরাই হয়েছে সন্দেহগ্রস্ত সংশয়ে দোদুল্যমান এরপর আল্লাহ সুত সরাস আখিরাতের বিষয়ে প্রবেশ করেছেন যে কাফেররা মৃত্যু পরকাল আখেরাত এ বিষয়গুলোকে অনেক দূরের বিষয় সুদূর পরা হতো সেই প্রত্যাবর্তন বা তারা বলত জম্বাঈদ তাদের সেই ধরনের উক্তির জবাবে আল্লাহ এমন কিছু আয়াত আমাদের কাছে নাজিল করেছেন যেগুলো উপস্থাপন করে মৃত্যু আমাদের কত কাছে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 لقد كنت في غفله من هذا فكشفنا عنك غطاءك فابصرك اليوم حديد الله سبحانه وتعالى বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা প্রদান করে সেটাও আমি জানি الله سبحانه وتعالى বলছেন ونحن اقرب اليه من حبل الوريد আমি তার ঘরের শাহারগ বা গৃবাস্থিত ধী অপেক্ষাও নিকটতর স্মরণরেখ দুইজন গ্রহণকারী ফেরেস্তা তার ডানে এবং তার বামে বসে তার কর্মকে লিপিবদ্ধ করে যাচ্ছে মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্যই রয়েছে তৎপর প্রহরী তার নিকটে এবং আল্লাহ মাতাল আরও বলছেন ওয়াজ সাকাতি বিল হকা কুন্তিদ মৃত্যু যন্ত্রণা এটা অবশ্যই আসবে এবং যা থেকে তোমরা পলায়ন করতে চাচ্ছিলে অব্যাহতি চেয়ে এসেছিলে এবং সিংহায় ফুটকার দেওয়া হবে এটাই হচ্ছে সেই শাস্তি প্রদানের দিন সেই দিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে তার সঙ্গে থাকবে একজন চালক এবং একজন সাক্ষী এই দিন এই দিবস সম্পর্কেই তুমি উদাসীন ছিলে এখন আমি তোমার সম্মুখ থেকে যাবতীয় পর্দা উন্মোচন করেছি কাজেই আজ তোমার দৃষ্টি হয়েছে অত্যন্ত প্রখর এবং তীক্ষ্ণু হ্যা الذي جعل مع الله إلهاً آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطويته ولكن كان في ضلال بعيد সেই দিন মানুষের সঙ্গী ফেরেস্তা সে বলবে এই যে আমার নিকট আমুলনামা প্রস্তুত রয়েছে তখন আদেশ করা হবে তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান নামে प्रत्येक उधत काफेर केल क्या बाधा प्रदान करत सीमा लंघन करी एक्ति आल्ला कठिन शे निक्षेप कर मानुषे सहचर से शयतान तक बोल हे रब हेपालको लोक के कख विभ्रांत करबाध्य करी वर से घोरतम विभ्रांत आल्ला तक আমার সম্মুখে বাগ বাঘ তোমাদেরকে আমি এর আগেই সতর্ক করেছি আমার কথার কোনো রদবদল হয় না হের ফের হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো জুলুম অবিচার করি না এরপর আল্লা সুহামতাল্লাহ বিচারের পরবর্তী ঘটনা জাহান্নাম এবং জান্নাত সেই বিষয়গুলো বর্ণনা উপস্থাপন করেছেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলছেন হফী সেই দিন আমি জাহান্নমকে জিজ্ঞাসা করবো তুমি কি পরিপূর্ণ হয়েছ জাহান্নাম বলবে সে জানতে চাইবে আরও আছে কি এবং জান্নাতকে নিকটবর্তী করা হবে নোত্তাকিদের জন্য এবং তাদের মাঝে কোন দূরত্ব কোনো ব্যবধান থাকবে না এরই প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী হেফাজতকারী বান্দার জন্য খুলুদ যারা না দেখেও রহমান আল্লাহকে ভয় করেছে এবং বিনীত চিত্তে তার কাছে এসে উপস্থিত হয়েছে তাদেরকে সেই দিন বলা হবে শান্তির সঙ্গে তোমরা সেখানে প্রবেশ কর এই হচ্ছে অনন্ত দিন জয়ালিকা মুল খুলুদ এটাই হচ্ছে অনন্ত জীবনের দিন সেখানে তোমরা যা ইচ্ছা করবে যা কামনা করবে তাই পাবে এবং আমার নিকট থেকে রয়েছে এর থেকেও বেশি আরও অধিক কিছু এই লোকেদের পূর্বে पूर्व और कत मानव गोषी के ध्वस कर प्रबल तमिने घूर बतपर तर पलाय स्थान किश्रय रही सहयोग मध्य रही उपदेश तरण जो रोच बोधशक्तिपन्न विशुद्ध वनीत हृदय अथवा শ্রবণ করে যে এই কথাগুলোকে শোনে মনোযোগের সঙ্গে এই আসমান মন্ডলী পৃথিবী এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি ছয় দিনে এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি তার রাসুলকে সান্ত্বনা প্রদান করে বলছেন অতএব সেই লোকেরা সে কাফের বা মুশ্রিকরা যারা আখিরাতকে অস্বীকার করে পুনরুত্থানকে অস্বীকার করে কিংবা রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তাকেও যারা অস্বীকার করছে তাদের সম্পর্কে আল্লাহ সুখাহতালা বলছেন এই লোকেরা যা বলছে হে নবী আপনি তাতে ধৈর্য ধারণ করুন এবং আপনি আপনার রবের প্রশংসা পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতে থাকুন সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে এবং তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন রাতের এক অংশে এবং সালাতের পরেও এরপর আল্লাহ সুমতাল আবারও আখিরাতের দৃষ্টান্ত পেশ করেছেন তিনি বলছেন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 জানি কে আশুর শির নহ্ন আলমু বি মায় ফুল ফজ কীলকুর্মী হুআ তোমরা শুনে রাখো যেই দিন এক ঘোষণাকারী নিকটবর্তী এক স্থান থেকে ঘোষণা প্রদান করবে নিকটবর্তী এক স্থান থেকে আহ্বান করতে থাকবে সেই দিন মানুষ অবশ্যই শুনতে পারবে সেই কেয়ামতের মহাধ্বনি মহানাদ মহা আতঙ্কজনক সেই শব্দ এবং সেই দিনই হচ্ছে বের হওয়ার দিন নির্গত হওয়ার দিন দিনুল খুরুজ আল্লাহ তিনি বলছেন আমি জীবনদান করি আমি মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন এটা আমারই দিকে সেই দিন তাদের উপরস্থ জমিন বিদীর্ণ হয়ে যাবে ফেটে চৌচির হয়ে যাবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হয়ে আতঙ্কিত অবস্থায় ছুটোছুটি করতে থাকবে এবং এই সমাবেশ করা এই সমবেত করা এই জমায়েত করা এটা আমার জন্য খুবই সহজ আল্লা সুখালা বলছেন সুতরাং সেই লোকেরা যা বলে তা আমি খুব ভালোভাবেই জানি হে নবী আপনি তাদের উপরে জোর জবরদস্তিকারী কোনো ব্যক্তি নন সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে আপনি উপদেশ প্রদান করুন এই কোরআনের মাধ্যমে এবারে আমরা এই সুরার প্রাসঙ্গিক আলোচনার দিকে যাচ্ছি এই সুরার শুরুতেই আল্লাহ সুখালা বলেছেন কফ ওয়াল কুরআনাজিদ কফ শপথ হে সম্মানিত কোরআনের শুরুতেই আল্লাহ এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেগুলোকে বলা হয়ে থাকে আল হুরুফুল যেই শব্দগুলো বিচ্ছিন্ন শব্দ এবং যেগুলো প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ রাবুল আলমিন নিজের জন্যই সংরক্ষিত রেখেছেন কাজেই শুরুতেই কোরআনের সম্মানিত কোরআনের কসম উপস্থাপন করার মাধ্যমে শপথ উপস্থাপন করার মাধ্যমে এবং কফ এই শব্দটি উপস্থাপন করার মাধ্যমে মানুষের ইলমের ক্ষেত্রেও যে সীমাবদ্ধতা রয়েছে आश्चर्य विस्योध करते शुरू करत मध्य व्यक्ति सतर्ककारी हिसाब से आसलब निश्चय आश्चर्य विषय कित যে আমাদের মৃত্যু হয়ে গেলে যখন কিনা আমরা মাটিতে মিশে যাব সেই অবস্থায় কিভাবে আমাদেরকে আবার কিভাবে জীবন দেওয়া হতে পারে নিশ্চয় এটা অনেক পরের একটি বিষয় সুদূর পরা হতো সেই প্রত্যাবর্তন বা বাইটা কি আসলেও কখনো হতে পারে কিনা এই ধরনের সন্দেহ এবং সংশয় তারা পেশ করত আল্লা রাবুল আলামিন তিনি উপযুক্ত জবাব পেশ করে বলেছেন মাটি তাদেরকে কতটুকু গ্রাস করবে তা সব ইস্তারে আমার কাছে সংরক্ষিত রয়েছে আমার কাছে রয়েছে কিতাবুন হাফিজ সংরক্ষিত কিতাব সন্দেহ এবং তারা নিজেরাই তাদের কাছে তারা প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে ফলাফল হিসেবে তারা এখন হয়েছে সংশয়ে দদুল্যমান এরপর আল্লাহ সুহামতাল্লাহ আখিরাতের বাস্তবতা উপস্থাপন করে আলোচনা করেছেন আল্লা তাদের উদ্দেশ্যে যারা কিনা পুনরায় সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করছে তাদেরকে প্রশ্ন করছেন আফা ইনাবিল তবে কি আমি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি বরং ওই লোকেরাই পুনরায় সৃষ্টির ব্যাপারে সন্দেহগ্রস্ত আল্লাহ বহু দৃষ্টান্ত পেশ করেছেন সমস্ত কোরআন জুড়ে এবং তার মধ্যে কিছু দৃষ্টান্ত এই সুরাতে তিনি উপস্থাপন করে বলেছেন বৃষ্টির মাধ্যমে যেভাবে একটি মৃত জমিন পুনরায় সঞ্জীবিত হয়ে যায় ঠিক একইভাবে ঘটবে পুনরুত্থান খুরুজ পুনরুত্থানের বিষয়ে মৃত্যুর পরে জীবন আখিরাতে সন্দেহ পোষণ করার মাধ্যমে তার শক্তির কিছু দৃষ্টান্ত কিছু স্বাক্ষর যা কিনা আমাদের চোখের সামনে দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা দেখে থাকি সেগুলোকে উপস্থাপন করেছেন এই আসমানের দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেছেন জমিনের দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেছেন এবং তার মাঝে যত রকমের নয়ন প্রীতিকর উদ্ভিদ তিনি উদ্গত করেছেন পর্বতমালা তিনি স্থাপন করেছেন ফাটলবিহীনকে তিনি সুশোভিত করেছেন ঊর্ধ্বে স্থাপন করেছেন সেগুলো দৃষ্টান্ত এগুলো হচ্ছে আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য স্মরণিকা অন্তর্দৃষ্টি জ্ঞান এবং উপদেশ স্বরূপ পুনরুত্থানের বাস্তবতা সেই বিষয়গুলোকে উপস্থাপন করে অন্যত্রা বলেছেন মানুষের সৃষ্টি থেকে এই আসমান এবং ভূমন্ডল সৃষ্টি এটাই তো বেশি কঠিন কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলোকে বুঝতে চায় না আসমান এবং জমিনের সৃষ্টি থেকে মানুষকে সৃষ্টি করা এটা আরও সহজাল এআত্যালসভাতারা বলেছেন তার আরেকটি আয়াত আরেকটি নিদর্শন এটাই যে তুমি এই জমিনকে দেখবে মৃত অনুর্বর অবস্থায় পড়ে আছে এরপর যখন আমি তার উপরে বৃষ্টি বর্ষণ করি তখন সে ষস্য শ্যামল এবং স্ফীত হয়ে যায় নিশ্চয়ই যেই আল্লাহ এই মৃত জমিনকে জীবিত করে থাকেন তিনিই জীবিত করবেন মৃতদেরকেও নিশ্চয় তিনি সব কিছু করতে সক্ষম বার পুনরায় সৃষ্টি করবেন এবং এটা তার জন্য খুবই সহজ অন্যত্র আরো দৃষ্টান্ত পেশ করে আল্লাহ বলেছেন সেই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে যখন কিনা মের মধ্যে থেকে একজন সে একটি মৃত প্রাণীর পুরোনো হার কে গুঁড়ো করে নিয়ে করছিল এবং তার সামনে সেটাকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে সে প্রশ্ন করে বলছিল এরকম একটি মৃত প্রাণী যাকে কিনা মাটি গ্রাস করে নিয়েছে যার হার মাংস আলাদা হয়ে গিয়েছে এই রকম একটি অবস্থায় এর উপর আবার কে প্রাণ দিতে পারে তাকে কিভাবে আবার পুনরায় সৃষ্টি করা হতে পারে পুনরায় উপস্থাপন করা হতে পারে কিভাবে তার এখানে আল্লাহ সুবাহতোল্লাহ বলেছেন যে সেই ব্যক্তি আমার সম্বন্ধে দৃষ্টান্ত পেশ করে উপমা उदाहरण पेश कर अथच से क्या निजे सृष्टिर कथा भूले जाए से प्राण संचार कर पचे गले हे न ওর মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনিই যিনি প্রথমবার সেটাকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে তিনি সব পরিজ্ঞাত তিনি খুব ভালোভাবেই জানেন যে কারণে এই সুরাতেও আল্লা সুহামতওয়ালা প্রশ্ন উপস্থাপন করে বলেছেন তবে কি আমি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি বরং সেই লোকেরাই পুনরায় সৃষ্টির ব্যাপারে সন্দেহগ্রস্ত হয়েছে এরপর আল্লাহ সুভান বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা প্রদান করে ও সোয়াশা প্রদান করে সেই বিষয়গুলো আমি খুব ভালোভাবেই জানি এবং আমি তার ঘরের ধমনী অপেক্ষাও তার নিকটে তার কাছে এরপর আল্লাহ সুভানতাল্লাহ এই সুরাতে অদৃশ্য জগৎ বা গায়েবের কিছু বিষয়কে যেগুলোকে আমরা দেখতে পাই না কিন্তু অবশ্যই বাস্তব এবং সত্য তার কিছু দৃষ্টান্ত উদাহরণ আমাদের সামনে পেশ করেছেন সেই আল্লাহমাতেরেস্তার কথা এখানে উল্লেখ করেছেন যারা আমাদের ডানে এবং বামে বসে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটি কথা কর্ম এগুলোকে লিপিবদ্ধ করে যাচ্ছেন এবং সংরক্ষণ করে যাচ্ছেন মা ইয়াল ফিজু মিন কৌলিন ইহি রকিবন আতিথ মানুষ যে কথাই উচ্চারণ করে না কেন তার জন্য তৎপর প্রহরী নিযুক্ত করা রয়েছে তার নিকটেই अल्लाह सुबह सृष्टिकर्ता सम्पर्क सब चे भान तरक मन अंतरे भलो मंदारणागुलि विषय सम्पर्व पूर्ण ज्ञान राखें विशुद्ध हादीएस रसुल्लाहलमीम अंतरे धारणा आसे अल्लाह सुबहलाटे क्षमा दिए ना সেটা তাদের মুখ দিয়ে নির্গত হয় সুতরাং মনের ভাবনাগুলো যতক্ষণ না মুখের কথার মাধ্যমে সেটাকে প্রকাশ করে দেওয়া হচ্ছে তার আগ পর্যন্ত আল্লাহ সেগুলোকে নিজ গুণে দয়া এবং রহমতে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু যখনই সেটাকে আমরা মুখ দিয়ে নির্গত করব কথা বলবো। সেই অবস্থায় সেটাকে লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী ফেরেস্তা নিযুক্ত রয়েছে প্রত্যেক মানুষের ডানে এবং বামে কাজে এই যে মানুষেরা जरा आखिरतर जीवन के अस्वीकार करोषण कर नाना रकम उपस्थापन कर आश्चर्य हाँ मध्य तरह एक व्यक्ति के पाठाना हल सतर्ककारी हिंदी प्रत्येक विषय संरक्षण रसुल्लामी मानूष आल्ला सन्तुष्टिर एम कथा कथा उच्चारण कर खूब बड़ सब कि मन करना কিন্তু সেই কথার কারণেই আল্লা সুহানতা সন্তুষ্ট হয়ে তার জন্য কিয়ামত পর্যন্ত সন্তুষ্টিকে লিপিবদ্ধ করে নেন পক্ষান্তরে এই মানুষ কখনো কখনো আল্লা সুবাহ অসন্তুষ্টি সৃষ্টি হয় এমন কোনো কথাও উচ্চারণ করে ফেলে যেটাকে সেই মানুষ সে নিজে তেমন বড় কোনো গুনাহের কথা বলে মনে করে না কিন্তু সেই কথার কারণেই আল্লা সুবহানতআল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত সেই সাক্ষাতের দিন পর্যন্ত বিচারের দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টিকে লিপিবদ্ধ করে দেন কাজে মুখের কথা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটি বিষয়কে লিপিবদ্ধ করার জন্য প্রখ্যাত আল আলকামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই হাদিসটি আমাকে বহু কথা থেকে বাঁচিয়ে নিয়েছে আল্লাহ সুহাম বলেছেন স্মরণ রেখো দুইজন গ্রহণকারী ফেরেস্তা নিযুক্ত রয়েছে ডানে এবং বামে যারা তাদের কর্মকে লিপিবদ্ধ করে যাচ্ছে হাসান আলবা শ্রী রাহিম তিনি যখন এই আয়কে করতেন এরপর তিনি বলতেন হে আদম সন্তান হে লোকেরা তোমাদের জন্য সহিফা খুলে দেওয়া হয়েছে তোমাদের জন্য হিসাবের খাতা খুলে দেওয়া হয়েছে দুইজন সম্মানিত ফেরেস্তা তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে একজন রয়েছেন তোমার ডানে একজন রয়েছেন তোমার বামে डानर तुम भलो कुण के लिपिबद्ध करा इतना मृत्युबरण कर दफ्तर से खत्ाई सहिफा से जरिए ना बध कर ए तुम्हारे कबरे रेखे एर परम दिन যখন তুমি কবর থেকে উঠবে তখন তোমার সামনে সেই লিপিবদ্ধ হিসাব সেটাকে পেশ করা হবে হাসান তিনি বলতেন এই কথাই আল্লাহ এখানে বলেছেন বলেছেন আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ের সঙ্গে ঝুলিয়ে দিয়েছি প্রত্যেক মানুষের কর্ম আমি তার গ্রীবা লগ্ন করেছি এবং কিয়ামতের দিন আমি তার জন্য বের করব এমন এক কিতাব যাকে সে পাবে উন্মুক্ত অবস্থায় এবং সেই অবস্থায় প্রত্যেক মানুষকে বলা হবে আজ তুমি নিজেই তোমার কিতাব পাঠ করো তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট হাসান আলবাশ্রী রেমা তিনি বলেছেন আল্লাহর কসম তিনি বড়ই ন্যায় বিচার করেছেন তিনি তোমাকে এরপর আল্লাহমত্লা বলেছেন মৃত্যু যন্ত্রণা এটা অবশ্যই আসবে যা থেকে তোমরা পলায়ন করতে চেয়েছিলে অজু মৌ বিসি দারি কৌ ও শী ল পদ কো তবে শফ্ন না فبصرك اليوم حديد এরপর আলসু ভাতা বলেছেন উপস্থাপন করেছেন যেগুলো হচ্ছে এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনের যাওয়ার সন্ধিক্ষণের কিছু মুহূর্ত একদিকে মৃত্যু যন্ত্রণা মৃত্যুকালীন অবস্থা যার মাধ্যমে একজন ব্যক্তি দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে পদার্পণ করবে অপরদিকে যখন কিনা সিঙ্গায় ফুটকার দেওয়া হবে যখন সমস্ত সৃষ্টি সমস্তকে ধ্বংস করে দেওয়া হবে সেই অবস্থায় সমস্ত সৃষ্টি জগৎ সমাপ্তি ঘটবে এবং আখিরাতের জীবনের সূচনা এই গুরুত্বপূর্ণ বিষয়কে পর আয়াতে আলসুভাতা পাশাপাশি উপস্থাপন করেছেন এবং এরপর আল্লা সামাতলা বলেছেন সেই দিন প্রত্যেক ব্যক্তি এমনভাবে এসে উপস্থিত হবে প্রত্যেকের সঙ্গে থাকবে একজন চালক এবং থাকবে একজন সাক্ষী এই যে বিচারের দিন এই দিন সম্পর্কে লোকেরা তারা উদাসীন ছিল গা ফেল ছিল কে উন্মোচন করে দিয়েছি কাজেই আজ তোমার দৃষ্টি দৃষ্টি হয়েছে অত্যন্ত প্রখর সেই দিনকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহমতোল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তখন যখন কিনা সমস্ত গায়েবের বিষয়গুলো মানুষ নিজের চোখের সামনে দেখতে পাবে সমস্ত পর্দাগুলো উন্মোচিত হয়ে যাবে সেই দিন মানুষের দৃষ্টি হবে অত্যন্ত প্রখর তখন তাদের সমস্ত সন্দেহ এবং সংশয় দূর হয়ে যাবে প্রথম অবস্থায় প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে যখন মৃত্যুর সম্মুখীন হয় মৃত্যু যন্ত্রণা যখন তাকে গ্রাস করে ফেলে সেই অবস্থাতেও তার সমস্ত সন্দেহ এবং সংশয় দূর হয়ে যায় কারণ সে আখিরাতের বিষয়গুলোকে তার সামনে উপস্থিত অবস্থায় দেখতে পায় ইমাম আহমদ বিন হাম্ম রাহমাউল্লাহ তার সম্পর্কে একটি বর্ণায় উল্লেখ করা হয়েছে এই আয়াতকে স্মরণে রেখে অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করে না কেন তার কাছে নিযুক্ত রয়েছে তৎপর প্রহরী তার নিকটেই এ আয়াতকে স্মরণে রেখে এমনকি মৃত্যুকালীন অবস্থাতেও তিনি কাতরানো বা উহ শব্দ করা এটা বন্ধ করে দিয়েছিলেন তিনি চাচ্ছিলেন না যে তার আমল নামায় এমন কিছু লেখা হোক যেটা হয়তোবা আল্লা সব তাল্লার কাছে অসন্তুষ্টির কারণ হয়ে যাবে ওয়াজাতুল মাউতি বিল হক জয়ালিকামা কুন্তিদ মৃত্যু যন্ত্রণা এটা অবশ্যই আসবে যা থেকে তোমরা পলায়ন করতে চেয়েছিলে অব্যাহতি চেয়ে এসেছিল আউকর সিদ্দিক রাজি আল্লাহতাল আনহু তার মৃত্যুকালীন একটি ঘটনাও এখানে উপস্থাপন করা যায় আইসা রাদি আল্লাহতাল তিনি উপস্থিত ছিলেন তার পিতা আউ্ব সিদ্দিক রাজি আল্লাহতাল্লাহ আনহুর মৃত্যুকালীন সময়ে আউ্বকর সিদ্দিক সেই সময়ে বারবার সংজ্ঞা হারিয়ে ফেলছিলেন এবং মূর্ছিত হয়ে যাচ্ছিলেন সেই কঠিন অবস্থায় আইসা রাজি আল্লাহতাল আনহা তার পিতার অবস্থা দেখে একটি কবিতা পাঠ করছিলেন যার অর্থ এই রকমের যে যার অশ্রু থেমে গেছে সেটাও এই অবস্থায় পড়ে। অবস্থায় কথা শুনলেন এবং মাথা উঠিয়ে বললেন আমার মেয়ে হে আমার প্রিয় কন্যা তুমি যা বললে বিষয় তেমন নয় বরং আল্লা সুবহান তালা যা বলেছেন এটা হচ্ছে সেই অবস্থা এটা হচ্ছে সেই সাকরাতুল মাউত বা জীবন মৃত্যুর সন্ধিক্ষণের অবস্থা মৃত্যুকালীন অবস্থা তিনি এই আয়াতেন অব্যাহতিতে এসেছিলে দাবারানির একটি বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাই তিনি বলেছেন যে ব্যক্তি মৃত্যু থেকে পলায়ন করতে চায় তার দৃষ্টান্ত তার উদাহরণ তার উপমা হচ্ছে সেই রকম সেই শিয়ালের মতো যার কাছে জমিন এসে ঋণ ফেরত চাইল তখন সেই শিয়াল পালাতে শুরু করল সে পালাতে পালাতে একসময় ক্লান্ত হয়ে নিজের গর্তেই প্রবেশ করল অথচ জমিন সেখানেও ছিল এবং ওই অবস্থায় জমিন তাকে বলল ওহে শিয়াল তুই আমার ঋণ পরিশোধ কর तक अवस्था शासरुद्ध शमीन थ पालानर को पथ खुजे पाय तरह निजे गरत से जमीन ही भत्येक मानुषर मृत्यु पलायन समस्त रास्ता बन्ध हो रही है এরপর আল্লাহ সুহান্ত বলেছেন ওয়ানুফি খাফিজ সুর জায়লিউম এবং সিংগায় ফুৎকার দেওয়া হবে এটাই হচ্ছে সেই প্রতিশ্রুত শাস্তির দিন সেই সিংগায় ফুতকার দেওয়া সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়া এবং পুনরায় মানুষদেরকে একত্রিত করা সেই অবস্থা সম্পর্কে রসুল উল্লা সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি সেই আল ইসরাওয়ালমী রাহাজের সফরে দেখে এসেছেন সিংগায় ফুতকার দেওয়ার জন্য যেই ফেরেস্তা নিযুক্ত রয়েছেন তার অবস্থাকে রাসুল্লা সাল্লা বলেছেন কিভাবে আমি বিশ্রাম করতে পারি অথচ এবং আল্লাহ নির সেই নির্দেশ প্রদান করবেন আর বিন্দু মাত্র বিলম্ব না করে তিনি সেই নির্দেশ অনুসারে সিংগায় ফুতকার প্রদান করবেন আল্লাহ রসুলামের একরাম তাদের কাছে এই বিষয়টি অত্যন্ত কঠিন অনুভব হল সাহাবাইকেরাম তার আরজ করলেন ইয়া রসুল্লাহ আমরা কি বলবো বললেন তোমরা এরপরে এই সুরাতে বিচারের দিনের সেই দৃশ্যগুলো উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে সেই দিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে তার কর্মের একজন সাক্ষী আল্লা সুত সেই চালকের মাধ্যমে সেই ফেরস্তার মাধ্যমে তাকে চালিয়ে নিয়ে যাবেন নির্ধারিত স্থানে এবং অপরজন তার কাজের সাক্ষ্য প্রদান করবেন ওসমান ইবনে আফান রাজিউল্ল তাল্লাহ তিনি মেম্বারের উপরে এই আয় করতেন এবং বলতেন একজন চালক তাকে হাসরের ময়দানের দিকে চালিয়ে নিয়ে যাবে এবং একজন হবে সাক্ষী যিনি মানুষের কাজের সাক্ষ্য প্রদান করবেন তিনি বলেছেন সেই চালক হচ্ছে ফেরেস্তা এবং সাক্ষী হচ্ছে মানুষের নিজের আমল ইবনে আব্বাস রাজিউল্লাহানহুমা তিনি বলেছেন শাহিদ বা সাক্ষীর মাধ্যমে স্বয়ং মানুষকেই বোঝানো হয়েছে সে নিজেই নিজের বিরুদ্ধে সেদিন সাক্ষী প্রদান করবে ল পদ কো তেবন فكشفنا عنك غطاءك فبصرك اليوم মহদি বিচারের দিনে সেই অবস্থাকে উল্লেখ করে আল্লাহ সমস্ত পর্দাগুলোকে উন্মোচন করেছি ফলে তোমার দৃষ্টি হয়েছে অত্যন্ত প্রখর বিচারের দিনে যখন সমস্ত বিষয়গুলো উন্মুক্ত হবে প্রকাশিত হবে স্পষ্ট হয়ে যাবে সেই অবস্থায় দুনিয়াতে যারা আখিরাতকে অস্বীকার করে এসেছিল তারাও কোন ধরনের সন্দেহ সংশয় পেশ করার কোন সুযোগ পাবে না বরং সমস্ত বিষয়কে বাস্তবতা হিসেবে তাদের সামনে উপস্থাপিত অবস্থায় দেখতে পাবে বিচারের দিনে সেই অবস্থাকে উল্লেখ করেই অন্যত্র আল্লা সুহামতলা বলেছেন সেই দিন এই লোকেরা তারা কতই না চমৎকার শুনতে থাকবে এবং দেখতে থাকবে যখন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ দুনিয়াতে এই জালেমরা প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে রয়েছে এরপর আল সুহান্তরা বলেছেন আল কি জাহান্নম কুল্ল আনিদ। আদেশ করা হবে তোমরা উভয় নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফের কে খাইরি এবং নিক্ষেপ কর তাদেরকে যারা ভালো কাজে বাধা প্রদান করত যারা সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহ পোষণকারী এরপর সভা সেই সঙ্গী সায়িতান বা কারি নিয়ে আলোচনা করেছেন যারা দুনিয়াতে মানুষদেরকে কুমন্ত্রণা প্রদান করত এবং খারাপ কাজের দিকে প্ররোচনা প্রদান করত সেই বিচারের ময়দানে ভয়াবহ অবস্থায় অবাধ্য করিনি বরং এই নিজেই ছিল ঘোরতর বিভ্রান্ত আল্লা সুহান তখন তাকে বলবেন আমার সম্মুখে কোনো বাগ বিতন চুক্তি তর্ক পেশ করো বরং তোমাদেরকে আমি পূর্বেই সতর্ক করেছি আমার কথার কোনো রদ হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তুমি কি পরিপূর্ণ হয়েছ জাহান্নাম বলবে হেলমিম মজিদ আরও আছে কি সহি এ আয়ের তাফসিরে হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন পাপীদেরকে। জাহান নামে নিক্ষেপ করা হবে এবং জাহান নাম আরো বেশি চাইতে থাকবে শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সিয় কদম সেখানে স্থাপন করবেন এবং তখন জাহান নাম বলতে থাকবে কথ কথ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে মোসনাদ আহমাদেও ওইভাবে এসেছে ওই অবস্থায় জাহান্নাম সংকুচিত হয়ে যাবে এবং বলবে আপনার ইজ্জাতের কসম এবার যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে জাহান নামে প্রবেশ করবে সেই সমস্ত লোকেরা মান্না ইল্লিল খাইরি মো এতাদিম মুরিব जे बाधा प्रदान करत सीमा लंघन करतः सन्देह संशय पोषण करत जहां परिपूर्ण जीन एक दी के ए मानसर मेदि मानूष शांति भोग करारे प्रवेश कर जहाान नाम जालानी जहान नाम जालानी मानूष एवं पाथर कत बसि संख्या जहान नामी लोक जहां नामे प्रवेश करूक ना निजे हे जहां नाम लाकड़ी जहाान नाम इंधन কাজে জাহান্নাম আরো উত্তপ্ত হতে থাকবে আরো বেশি জ্বলতে থাকবে এবং সে প্রশ্ন করতে থাকবে হালমিম আরো আছে কি আরো আছে কি কতই না সেই অবস্থা। বিশুদ্ধ হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাত এবং জাহান্নামের মধ্যে যে কথোপকথন হয় এবং সংলাপ হয় তার কিছু দৃষ্টান্তকে জাহান্নাম বলে যে আমাকে প্রত্যেক অহংকারী এবং উদ্ধত ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে और जान्न अवस्था तो ए, दुनिया असह दुनिया मन तर प्रवेश अवस्था देखते आल्लासुह जान्न तुम्हें रहमत बान्न मध्य जाछा तुम्हारमे से रहमत दान कर जहान्न के लक्ष्य कर आल्लासुब्हमला जहान्न तुम्हें होर शास्ति तुम्हारमे जा শাস্তি প্রদান করবো আর হা তোমরা উভয়েই অবশ্যই পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু জাহার নাম পরিপূর্ণ হবে না এবং বলতে হালমিম মজিদ হেলমিম মজিদ আরও আছে কি আরো আছে কি এই অবস্থায় শেষ পর্যন্ত আল্লাহ সুহামতালা সিয় কদম তাতে স্থাপন করবেন তখন জাহার নাম বলতে থাকবে কত কত যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে وَأُسْلِفَتِ الْجَنَّةُ لِلِمُتَّقِينَ غَيْرَ بَعِيدٌ هَذَا مَا تُوْعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيرٌ مَنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْرِ মন খিহ মারবি কলবি কলবি মুহ বিশ গারি গৌলো রঘু আয়স কাছে নিয়ে আসা হবে এবং তাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না ব্যবধান থাকবে না আল্লাহ সুবাহ বলেছেন তাদের মধ্যে কোনো ব্যবধান বা দূরত্ব থাকবে না কে নিকটস্থ করা হবে তোমাদেরকে গুণ থেকে বাঁচিয়ে রাখে সেই সমস্ত ব্যক্তিদের জন্য মান খাসি রহমান যারা না দেখেও রহমান দয়াময় আল্লাহকে ভয় করেছে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়েছে ভয় এবং আশা উভয়ের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে যেভাবে আল্লাহ সুহাম তাল্লাহ জাহান্নামের ভয়াবহ অবস্থাকে বর্ণনা করেছেন জাহান্নাম চাইতে থাকবে আরো আছে কি আরো আছে কি ঠিক তারপরেই আল্লা সুহামতাল্লা উপস্থাপন করেছেন জান্নাতের সেই বর্ণনা যেখানে মোত্তাকি ব্যক্তিরা কুনা থেকে নিজেদেরকে হেফাজতকারীবান দ্বারা তারা সেখানে দাখিল হয়ে যাবে অনন্তকালের জন্য সেখানে তারা যা ইচ্ছা করবে তাই পাবে এবং রয়েছে আরও বেশি কিছু কাজেই আল্লা সুহামাতাল্লা তিনি জুলুমকারী নন অবিচারকারী নন তিনি অন্যায় শাস্তি প্রদানকারী নন বরং আল্লাহ সুভাহাতাল্লা তার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রহমান দয়ালু পরম দয়াময় যে কারণে এই আয়তে কত চমৎকার ভাবে আলসু ভাতালা বলেছেন মান খাসিয়া রহমান আবি যারা সেই ভয় করেছে যিনি দয়াময়, যিনি রাহমান তার ব্যাপারে যারা বিনয় অবনত ছিল যারা ভয় করেছে নিজেদেরকে গুনহা থেকে বাঁচিয়ে রেখেছে এবং উপস্থিত হয়েছে একটি বিনীত অন্তর নিয়ে চিত্ত নিয়ে হৃদয় নিয়ে ওয়াজা আবি বিম মুব তাদেরকে সেই দিন বলা হবে আজ তোমরা শান্তির সঙ্গে এই জান্নাতে দাখিল হয়ে যাও অনন্ত জীবনের দিন এটাই হচ্ছে খলুদ মুসনাদে আবুয়া আল্লাহ এসেছে রাসুল্ল সালাইস্লাম তিনি বলেছেন কেয়ামতের দিন আল্লাহ সুহামতাল্লাহ আমাকে তার সত্তার পরিচয় পরিচিতি প্রদান করবেন তখন আমি শিজদায় পরে যাব আল্লাহ সুবাহতাল্লাহ তখন খুবই সন্তুষ্ট হবেন এবং আমি এরপর তার এমন প্রশংসা করব যে তিনি অত্যন্ত খুশি হয়ে যাবেন এরপর আমাকে অনুমতি প্রদান করা হবে সাফায়াত করার জন্য সুপারিশ করার জন্য এরপর আমার উম্মত জাহান নামের উপরের পুল বা সেতু বা সিরাত সেই পুল সিরাত সেটাকে তারা অতিক্রম করতে শুরু করবে কেউ কেউ চোখের পলকে পার হয়ে যাবে কেউ অতিক্রম করবে দ্রুতগামী ঘোরার চেয়ে দ্রুত গতিতে এমন কি এক ব্যক্তি হাঁটুর উপর ভর করে চলতে চলতে সেটাকে অতিক্রম করবে এবং প্রত্যেকে অতিক্রম করবে নিজ নিজ আমল অনুযায়ী সেই অবস্থায় জাহান নাম আরো বেশি চাইতে থাকবে যেটা এই সুরাতে আয়াত আল্লাহ সুবাহ উপস্থাপন করেছেন যখন আল্লাহ করবেন তুমি কি পূর্ণ হয়েছি তার কদম সেখানে স্থাপন করবেন তখন জাহার নাম সংকুচিত হয়ে যাবে এবং বলতে থাকবে কত কত যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে রসল সাল্লাম তিনি বলছেন সেই ভয়ঙ্কর পেরেশান অবস্থায় যখন কিনা উম্মত পুল সিরাদ অতিক্রম করতে থাকবে রসুল্লা সাল্লাম তিনি থাকবেন হাউজের কাছে সাহাব একরম রহুম তারা জানতে চাইলেন ইয়া রসুল্লাহ হাউজ কি রসুল তিনি জবাব দিয়ে বললেন আল্লাহর কসম তার পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের থেকেও ঠান্ডা এবং মৃগ নাভি অপেক্ষাও সুগন্ধময় সেখানে পানি পানের যে পাত্রগুলো থাকবে তার সংখ্যা হবে আকাশের তারকার থেকেও বেশি যে ব্যক্তি সেই হাউজের পানি পেয়ে যাবে সে কখনোই তৃষ্ণার্থ হবে না আর যে ব্যক্তি সেখান থেকে বঞ্চিত হবে সে কোনো জায়গাতেই পানি পাবে না যার মাধ্যমে সে তৃপ্ত হতে পারে যাবে আমার जाग दे जबे बखेम त्रिषार जानी धर बे तुले कंठेमार पियाला विचारे मैदान स्थापन करउसर तार अवस्था सरण करुगे जुगे, जुगे कबीरा कबीरा कवित रचना कर এবং তারা সেই বিষয়কে কত চমৎকার না উপস্থাপন করেছেন রাসুল উল্লাহ সাল্লাম তিনি হবেন সেই ব্যক্তি যিনি কাউসারে উপস্থিত থাকবেন আমাদের জন্য পানি পান করানোর দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুমতলা যেন সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আমাদেরকে সামিল করেন যারা রসুল্লাহ সাল্লাহামের কাছ থেকে সেই হাউজের পানি কাউসার সেখান থেকে পান করার সৌভাগ্য অর্জন করবেন আল্লাহ আমিন কাজেই এই সুরাতে এই সমস্ত দৃষ্টান্তগুলোকে উপস্থাপন করে আল্লাহ সুহামতালা বলছেন নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে সেই সমস্ত লোকেদের জন্য যাদের অন্তর রয়েছে যাদের রয়েছে সম্পন্ন বিশুদ্ধ বিনীত অন্তকরণ অথবা যারা শ্রবণ করে নিবিষ্ট চিত্তে এরপর আরেকটু অগ্রসর হয়ে আল্লাহ সুহামতালা বলেছেন কাজেই যারা অস্বীকারকারী সেই মুশ্রিক বাকাফের তারা যা বলছে সেই বিষয় নিয়ে হে নবী আপনি সবর করুন ধৈর্য ধারণ করুন এবং আপনি আপনার রবের প্রশংসা ঘোষণা করে যান পবিত্রতা মহিমা ঘোষণা করে যান সূর্যদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা মহিমা ঘোষণা করে যান রাতের একাংশে এবং সালাতের পরে এবং শেষ দিকে আবারও আল্লা সুহ বিচারের ময়দানের অবস্থাকে অবস্থাকে উপস্থাপন করেছেন দুনিয়াতে এই অস্বীকারী সন্দেহে পতিত সংশয়গ্রস্ত ব্যক্তিরা যারা সত্যকে অস্বীকার করার কারণে নিজেরাই নিজেদেরকে সংশয়গ্রস্ত করেছে তারা বলেছে কিভাবে আমাদের পুনরুত্থান হতে পারে এই বিষয়গুলো অনেক সুদূর পরাহত বিষয় অনেক দূরের বিষয় এই প্রত্যাবর্তন অথচ এগুলো কখনোই দূরের বিষয় নয় যে কারণে আল্লাহতালা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তোমার কাছে তোমার নিকটে নিযুক্ত রয়েছে তৎপর ফেরেস্তা যারা ডানে বামে বসে তোমার সমস্ত উক্তিকে লিপিবদ্ধ করে যাচ্ছে এটাও জানিয়ে দিয়েছেন ওনাহানু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ তিনি উপস্থিত রয়েছেন বান্দার ঘাড়ের ধমনির থেকেও নিকটে কাছে তার জ্ঞানের মাধ্যমে তার ইলমের মাধ্যমে আল্লাহ সবতাল আরও জানিয়ে দিয়েছেন এগুলো কখনোই দূরের বিষয় নয় বরং মৃত্যু খুবই কাছের একটি বিষয় বিল মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যার কাছ থেকে তোমরা অব্যাহতিতে এসেছি আলসুভাতালা আরও জানিয়ে দিয়েছেন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং এটাই হচ্ছে সেই শাস্তির দিন এরপর আলসু ভাতালা উপস্থাপন করেছেন এই বিষয়গুলো এই দিবস সম্পর্কে তোমরা এর আগে দুনিয়াতে উদাসীন ছিলে অথচ সেই দিন যখন প্রত্যেক ব্যক্তিকে উপস্থাপন করা হবে যখন তার সঙ্গে থাকবে একজন চালক এবং সাক্ষী হিসেবে থাকবে সে নিজেই এবং থাকবে তার আমল নামা যা তার ঘাড়ে বা গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং তাকে বলা হবে আজ তুমি নিজেই তোমার পাঠ করো আল্লাহ সাহা বলেছেন এই দিবস সম্পর্কেই তো তুমি এর আগে গাফেল ছিলে উদাসীন ছিলে আর আজকের এই দিনে যখন তোমার সম্মুখ থেকে সমস্ত পর্দাকে উন্মোচন করে দেওয়া হল আজ তোমার দৃষ্টি কতই না তীব্র তীক্ষ্ণ কতই না প্রখর কাজে এই বিষয়গুলো কখনোই দূরবর্তী কোনো বিষয় নয় বরং বাস্তব সত্য এবং অবশ্যমভাবী যে কারণে আলসু হতলা বলছেন يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ذَلِكَ يَوْمُ الْخُرُوجِ إِنَّا نَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَإِلَيْنَا الْمَصِيرُ يَوْمَ تَشَقَّقُ الْأَرْضُ عَنْهُمْ صِرَاعًا ذَلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرُ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 বলছেন শোনো জেনে রাখো যেদিন একজন থেকে ঘোষণা প্রদান করবে সেই দিন মানুষ অবশ্যই এবং এটাই হচ্ছে খুরুজ সেই বের হওয়ার দিন নির্গত হওয়ার দিন মহাধ্বনি মহানাদ এটা এমন ভাবে মানুষ শুনতে পাবে মনে হবে অতি নিকটবর্তী কোনো স্থান থেকে কোন ঘোষণা প্রদান করা হচ্ছে তাদেরকে সমাবেত হওয়ার জন্য একত্রিত হওয়ার জন্য এবং এটাই হচ্ছে আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই এবং সকলে প্রত্যাবর্তন আমার দিকে। এরপর আল্লাহ সাহা বলেছেন এই সমাবেত করা এই জমায়েত করা এই সমাবেশ করা এটা তার জন্য খুবই সহজলিক হাসরুন আলাই না সেই দিন তাদের উপরস্থ জমিন বিদীর্ণ হয়ে যাবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকবে এবং এই সমাবেশ করা এই জমায়েত করা এই সমাবেত করা এটা আমার জন্য খুবই সহজ সব শেষে এই সুরার সর্বশেষ আয়াতে আল্লাহ সুহামতোলা বলেছেন হে নবী তারা যে কথাগুলো বলছে সেগুলো তো আমি জানি এবং আপনি তাদের উপরে কোনো জোর জবরদস্তিকারী বাধ্যকারী কোনো ব্যক্তি নন বরং আপনি উপদেশ প্রদান করে যান করুন এই কুরআনের সাহায্যে আল্লাহ সু কাছে সবশেষে আমরা দোয়া করি আল কুরআনে কিয়ামতের দৃশ্য এই আলোচনায় আজকের এই পর্বে সুরাতুল কফ এই সুরার মাধ্যমে আখিরাতির যে দৃশ্যগুলো আমাদের সামনে উন্মুক্ত হল উন্মোচিত হলো সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন সাবধান হতে পারি সতর্ক হতে পারি আমরা যেন আবদিম মুব বা আল্লাহ অভিমুখী বান্দা হতে পারি এবং আমরা যেন সেই রকম হতে পারি যাদের সম্পর্কে আল্লাহ সুতলা বলেছেন আউ্য় বিন হাফিজ আল্লাহ অভিমুখী যারা হেফাজতকারী নিজেদেরকে গোনা থেকে বাঁচিয়ে রাখে এবং যারা মানখাসিয়া রহমান যারা না দেখেও রহমান আল্লাহকে ভয় করেছে এবং বিনীত চিত্ত নিয়ে সেই দিন উপস্থিত হবে তাদের মধ্যে সম্পর্কে বলা হবে তোমরা সেখানে সেই জান্নাতে দাখিল হয়ে যাওদ এটাই হচ্ছে অনন্ত জীবনের দিন